عليه আভা প্রকাশ হওয়ার পূর্বে ফরজ রোজা রাখার নিয়ত করা অপরিহার্য ম সাল্লিমের বলেছেন যে ব্যক্তি উষা কাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার अभिप्राय इच्छा करबा तर रोजा सठीक विवेचित होना जैमे तिरमिजी हदीस नम्बर सातश सो त्रिस सोन अबू दाउद हदीस नम्बर दूहजार चारश चुवान्न एनान नसाई हदीस नम्बर दूहजार तीन सौ चौत्रिस तब हदीसर शब्दगुली जमे तिरमिजी थे ने আল্লান আল আলবানী হাদিসটিকে সহেহ বলেছেন এই হাদিস বর্ণনা কারিনি সাহাবিয়ার পরিচয় পরিচয়িন হফসা রদাহু আনহা বিনতে আমিরুল আমির মমিনীন অমর ইবনুল খতাব রদাহু আনহা তিনি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের নবুত প্রাপ্ত হওয়ার পাঁচ বছর পূর্বে জন্মগ্রহণ করেন এবং হনেশ বিন হুজাফা আসাহমী আল বদরি রাহু আনহোর তিনি স্ত্রী ছিলেন তাই হনেশ বিন হজাফা আসাহমি আলবদরি রদয়াল্লাহ আনহু হফসা রদিয়াল্লাহ আনহাকে সঙ্গে করে আবিসিনিয়া তথা ইথিওপিয়া দেশে হিজরত করেন সেখান থেকে আবার মদিনার প্রতি হিজরত করেন এবং মদিনায় আগমন করার পর তিনি বদর ও অহদের যুদ্ধে অংশগ্রহণ করেন কিন্তু ওহদের যুদ্ধে তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মৃত্যুবরণ করেন এবং তিনি তার স্ত্রী হাফসা বিনতে অমর অরদুয়াল্লাহ আনহোমাকে প্রতিহীনা বা বিধবা হিসেবে রেখে যান সেই সময় হাফসা বিনতে অমর অরদুয়াল্লাহ আনহোমার বয়স ছিল ২০ বছর অমর অরদুয়াল্লাহ আনহ যখন তার তরুণী ও যুবতী কন্যা হফসা রদাহ আনহার অবস্থা দেখলেন যে সে এখন প্রতিহীনা এবং বৈবদ্ধের অবস্থা তার জীবনের সুখ শান্তি এবং আনন্দকে গুপ্তভাবে হত্যা করছে তখন তিনি অতিশয় ক্লেশ প্রাপ্ত ক্লিষ্ট জর্জরিত এবং ব্যথিত চিত্ত নিয়ে অস্থির হয়ে পড়েন এবং তিনি যখনই তার যুবতী কন্যা হাফসারদ আল্লাহ আনহাকে এই বৈবদ্ধের অবস্থায় দেখতে পেতেন তখনই তিনি তার মনের স্থিরতা হারিয়ে ফেলতেন ও বেকুল হয়ে পড়তেন কেননা তার এই কন্যা তার স্বামীর জীবদ্দশায় তার স্বামীর সাথে অতি শান্তির সহিত মঙ্গলদায়ক দাম্পত্যের জীবনের সুখ ভোগ করতেন তাই হাফসারদু আল্লাহ আনহার যখন ইদ্যৎ শেষ হয়ে গেল তখন অমরদুয়াল্লাহ আনহ তার কন্যা হাফসার পুনর বিবাহের বিষয়ে চিন্তা করতে লাগলেন অতপর নবী করিম সল্লাহ আলিহি ওসাল্লাম হাফসাকে বিবাহ করার পয়গাম বা প্রস্তাব দিলেন এবং আমার তার কন্যা হাপসার বিবাহ নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের সাথে দিয়ে দিলেন এবং তিনি তৃতীয় হিজড়িতে নবী করিম সাল্লু আলিহি ওসাল্লামের শ্বশুর হওয়ার উচ্চ মর্যাদা লাভ করলেন হাফসা হাফসারদ আনহার বর্ণিত হাদিসের সংখ্যা ষাটটি হাফসারদ আনহার সবচেয়ে বড় মর্যাদা হল এই যে যখন পবিত্র কোরআনের হাফেজগণ মৃত্যুবরণ করেন তখন আবু বকর রদ্লাহ আনহু তার খেলাফতের আমলে পবিত্র কোরআনের বিভিন্ন অংশ সাহাবিগণ সাহাবিগণের কাছ থেকে নিয়ে তিনি পবিত্রকর আনকে একত্রিত করেছিলেন সেই পবিত্রকর আনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি সযত্নে রক্ষণাবেক্ষণের জন্য হাফসারদ আল্লাহ আনহাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল কেননা তিনি একজন শিক্ষিতা ভদ্রা মহিলা ছিলেন এবং ভালোভাবে লেখাপড়া জানতেন তাই তিনিই পবিত্রকোরআনের ছিলেন রক্ষিণী সুতরাং পবিত্র কোরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি তাঁরই কাছে ছিল সযত্নে ওসমান রদ্লাহ আনহর খেলাফতের আমল পর্যন্ত অতপর ওসমান রদ্লাহ আনহু হাফসা রদ আনহার কাছ থেকে পবিত্র কোরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি নিয়ে তার অনেকগুলি অনুলিপি বা প্রতিলিপি করে প্রতিটি শহরে ও দেশে প্রেরণ করেন जाते सब देशगुली एक पद्धति पवित्र कुरान पाठ करतपर ओसमान रदयल्लाह आनह पवित्र कुर सर्वप्रथम फर्मुला और सूत्रटी हाफसा रदयल्लाह आनहा प्रत्यार्पण करें सूतरा पवित्र कुरान्र सर्वप्रथम फर्मुला और सूत्रटी तरह का थे मृत्युबरण करार यार धर्मपराय और करब्यपरण भाई आब्दुल्लाह के प्रदान करें अम्मुल हफ्सा रद्ला आन्हा इबादत कुरआन पाठ एवं आल्ला जिकिर सहित रि अतिबाह करतें एकचल्लिस हिजड़ीते अथवा पाँचलिस हिजड़ीते मदिना मृत्युबरण करें এবং মদিনার আমির বা শাসক মারওয়ান তার জানাজার নামাজ পড়ান এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক রমাদান মাসের ফরজ রোজা রমাদান মাসেই হোক বা রমাদান মাসের কাদা রোজা যে কোনো সময়ে হোক অথবা মানতের রোজা হোক কিংবা কোনো কাফার রোজা হোক সমস্ত ক্ষেত্রে ওষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়ত করা ওয়াজিব বা অপরিহার্য আর অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়তের স্থান হল অন্তর তাই মুখে উচ্চারণ করে নিয়ত করা বৈধ নয় দুই এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ফরজ রোজার অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়ত সারা সারাদিনের সমস্ত অংশে স্থায়ীভাবে অব্যাহত থাকা অপরিহার্য তাই কোনো ব্যক্তির নিয়ত দিনের কোনো একটি অংশে স্থায়ীভাবে অব্যাহত না থাকলে তার রোজা হবে না কিন্তু নফল বা সন্নত রোজার জন্য এই নিয়মটি প্রযোজ্য নয় তাই দিনের কোনো একটি অংশে নফল বা সোনাত রোজা রাখার অভিপ্রায় বা ও নিয়ত করলে তা প্রযোজ্য হবে বলেই বিবেচিত তবে এর শর্ত হল এই যে দিনের কোন একটি অংশে নফল বা সোন রোজা রাখার নিয়ত করা করার পূর্বে রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু তথা পানাহার করা থেকেও বিরত থাকতে হবে